بسم الله الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل وَمَنْ يُظْرِ الْمَلَىٰ هَا دِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَىٰ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَيْكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيْدَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَسُولُهُ صلى الله تعالى I'm not وَمَنْ خَالَفَ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّا نُعَذِّبُهُ عَذَابًا شَدِيدًا وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَضَرَ يَوْمَ الْجُمُعَةِ وَصَلَّى وَمَكثَ was 4 ছিল যে আমাদেরকে আল্লাহ আব্লা আলী সৃষ্টি করেছেন তার সবচেয়ে প্রিয় মানুষ তাম নবীদের শ্রদ্ধা মহান নাজ্লাহ্লাহ অনুসরণ অনুকরণ করার জন্য আমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে দাসত্বের জন্য সৃষ্টি হয় দাসত্ব কিভাবে হবে কোরআন কালিমের বিভিন্ন আয়াতে কথা আল্লাহ জানিয়েছেন আল্লাহ রসুল কে দিয়ে ঘোষণা করিয়েছেন ঘোষণা করে দাও মানে মানুষ মিশ্র মানে তোমাদের মতো তোমাদেরকেও মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে আমার মাটি দ্বারা তোমরা বাপমায়ের মাধ্যমে দুনিয়া চাষ আমিও বাপমায়ের মাধ্যমে দুনিয়া চাচ্ছি তোমাদের খানা পিনা বিবি বাচ্চা লাগে আমারও খানা পিনা বিবি বাচ্চা প্রয়োজন তোমরা অসুস্থ হও আমি অসুস্থ হই আমিও কাল করবেন তারা তৈরি করা হয়েছে এই আতে ব্রেস্টার বলেছিলেন আমি ব্রেস্তার কাতারও না আমি জিনের কাতারও না আমি তো তোমাদের কাতার না বলছি আল্লাহ আমাকে কবির হিসেবে নিষ্পাপ করেছেন তোমরা নিষ্পাপ নাও আমাকে আল্লাহ এরকম কিছু বিষয় পার্থক্য এই পার্থক্যের কারণে তিনি মানুষ থেকে বের হয়ে যাবেন না রাস্তা কাটাই যাবেন না জিনের কাটানো যাবেন না মানুষের মধ্যে থেকে তিনি মহা মানব মহামানব মানবগুলোর সেরা কিন্তু মানবের বাইরে না বাইরে যে মনে করবে সে বেমান হয়ে গেছে এই আয়াত গুলোকে অস্বীকার করছে গ্রামীণ তোমাদের মত মানুষ এই আয়াত এক জায়গায় না একাধিক জায়গায় আসছে বাসা এবং মিস তোমাদের মতো মানুষ শরীরে রক্ত ছিলের শরীরে রক্ত প্রবাহিত বন্ধ করা রক্ত বন্ধ হয়েছিল অসুস্থ হয়েছে বিবির প্রয়োজন ছিল বাজারে যাইছেন ঘুমাইছেন তো তিনি মানুষ ছিলেন আমাদের যত প্রয়োজন মানুষ হিসেবে এই প্রয়োজনগুলো অনারছিল আমাদেরকে বলা হয়েছে এই প্রয়োজনগুলোকে বিভিন্ন পদ্ধতিতে পূরণ করা যায় কিন্তু আমি বললাম আমার রসুলের তলায় এই প্রয়োজন মেটাও তোমাদের খেতে হয় আমার রসুলের ভেতে হতো তিনি কিভাবে খেয়েছেন হাতিসের কিতাবে নীতিবদ্ধ আছে ওইভাবে খাও তিনি ঘুমাইছেন কিভাবে ঘুমাইছেন হাদিসের কিতাবে আছে ওইভাবে ঘুমাও তিনি অনুষ্ঠানটা করেছেন হাতিসের কিতাব আছে ওইভাবে ক তিনি বাজার করেছেন ওইভাবে বাজার কর তিনি ব্যবসা করেছেন ওইভাবে ব্যবসা কর তিনি চাকুরি করেছেন চাকরি করব আল্লাহ ছোট বয়সে কোন মানুষের বকরি চলেছে পয়সার বিনিময় এটি তো পয়সার বিনিময়ে চাকরি করানো এই বকরি চলানো তাকে একজনের আন্ডারে চাকরি করানো হয় তাহলে কি চাকরি চাকরি হয় আমাদের বাসায় অনেকে কাজ কাজ করে মাসিক বেতন দেওয়া হয় সেই দিনে চাকরি নয় চাকরি করেছেন ব্যবস্থাও করেছেন রাষ্ট্র বিজ্ঞান করেছেন আপনি যেটা চাইবেন নিতে যে আমি এই পথে আছি এই পথে কি করতে হবে তিনি শ্বশুরও ছিলেন তিনি জামাতাও ছিলেন তিনি কারোর ছেলে ছিলেন কারোর পিতা ছিলেন দেখেন যে কোনো দিক দিয়ে আপনি চান এই দিক দিয়ে আমি কিভাবে চলব আমার মেয়ের জামাতার সাথে আমার আচরণ কি হবে সব পেয়ে ওনার প্রশাস জিন্দেগি আল্লাহ সংরক্ষণ করছে এমনকি ঘরের ভিতরে এগুলো যেহেতু পর্ষার কারণে গুলো দেখতে পারছো না এইগুলো সংরক্ষণ করার জন্য আল্লাহ যদি উনি নিজের ছায়াতে করতেন তাহলে জোয়ান বয়সে করতেন কিন্তু যতদিন মা হাতিজাতির শুকুরা বেঁচে ছিলেন ততদিন তো তিনি কফি করেননি তো সেগুলো করেছেন শব্দ বয়স হয়ে যাওয়ার পরে চল্লিশ বছর যখন নব্বর পেয়েছেন তখন তোমার নবির খুবরা আছেন তার কয়েক পরে উনি এসে করতেন করতেছেন এরপরে তিনি বিবাহ করতেছেন অন্যতম বিবাহ করতেছেন এই পর্যন্ত ওই সংরক্ষণ করার জন্য কিন্তু হু যখন হিজরত করে মোদিনায় গেলে তখন ওনারা আয়াত আছে দশ বছর তেরো বছর তো কক্সায় চলে গেছে তখন লাগাতার অভিআকা আসত সেটা একজন দুজন পিপির দ্বারা ঘরের ভিতরেটা সংরক্ষণ করা সফলতা ছিল এই জন্য অলাত এমনকি একটা বিবাহের ব্যাপারে হুদুরে মানসিকভাবে অপস্তুত ছিল হুদুরের পালক ছেলে দায় তার স্ত্রীর সাথে বনি মনার হল না যখন মিল মহাপ রাখলে ভালো করে রাখো আর যদি মিল মহাপ নাই হয় ভালো ভাবে বিদায় করে যাবো সরিয়াসের তিন নম্বর কোন রাস্তা নেই রাখলে ভালোভাবে রাখো ভাবটা দেখো না রাখলে দাও কোথায় কত গালেন্ট স্বামীতে আছে রাখবে না ছাড়বে হলো ওই স্ত্রীকে রাখতে পারি নেই তালাক দিয়ে দাও তালাকও উদ্দেশ্য স্বয়ং রম্বুল আলমিন আমাকে প্রেশানের মধ্যে থাকবেন স্বয়ং রম্মুল আলমিন আমাকে প্রেশানের মধ্যে থাকবেন সেই প্রেশানের থেকে আমাকে কেউ আবার পারবে না যাই এই জন্য আল্লাহ তালা আল্লাহ হুকুম বাকতেছে না মিল বন্ধ হেঁটেছে না আল্লাহ হুকুম দত সুন্দর ভাবে এক তালাককে বিচ্ছিন্ন করে দাও বেশি তালাকের কোনো কোন প্রয়োজন নেই রাখা হয়েছে গত বর্ষ এই মহাল্লার নজারা গেছিল আমার কাছে তিন তালাক একসাথে তালাক ট্রেনেওয়াল এখানে একদিনে ওনাকে শিক্ষায় এক ভাই আরেক ভাই তাল কিন্তু তালাক কিভাবে লিখতে হবে এক তালাক দুই তালাকালাক ওটা আমি এইওয়ার করছি এত বছর ধরে আপনাদের পক্ষে এইওয়ার এক সাথে তিনটা লাগছিলেন আমি তখন নাম বলতে ঘটনা বলতে আমি এত আরো বললাম যারা তিনটা লাগে সরিয়েতে কোন জরুয়ার থাকে নাই তো অন্য একটা কারণে তিন পর্যন্ত রাখা হয়েছে আমরা তো পাঁচশো দিত তো নয়শো দিতাস সীমা কিন্তু কোন জরুরাত নেই আপনার যে কোনো জরুরাত আমি তালাম আমি এত হাস করলাম দুবার আগের বাইরে গেলাম দুবার তোমার এখানে বাচ্চার জানা হরদায় বাচ্চার জানানো হয় সেখানেও বললা যে একটার আগে বেশি যদি একান্ত হয় দিতেই হয় একটার আগে বেশি দেবেন না আপনি কেন তিন আর উনি কেন লিখত তখন নিতে গেলেন মাথা ঠিক হোক বাসা ঠিক হোক বাসা যখন ঠিক নেই কোনো কাজ করা উচিত কোনো কাজ আসলেও পেঁচে যাও করা যাবে উল্টা কেন বললো তিন নম্বর আমি বললাম তালাক নেওয়া দেওয়ার আগে ফটো করার দরকার নেই তালাক প্রয়োগ করার আগে তালাক প্রয়োগ করার আগে ফতোয়া দিলেন এরকম মুহূর্তে তালাক দেওয়া যায় কিনা পরে পদ আগে এখন তো বলতে দরকার নেই আমাদের দিতে যে কটা গুলি আছে সব করলে তিনটা আগে তার মাথা থেকে রক্ত আসবে না সব দিয়ে পুরা জবাই করে এরা খাবে লা। আপনি তো আর বলছি আগে দিলেন আগে নিলেন না কেন মনো মানুষ লোকে একদিন হয় না অনেকদিন ধরে চলে তারপর তালা আগে নিলেন না কেন তা আমি তিনটা আগে কথা নিলেন না কেনা দিন উদ্দেশ্য এরকম কাজ না করে আল্লাহ কোরআনে ঘটনা বলতে গেল চিন্তা বই নাকি ওরা কি চিন্তা বই ঘটনা করেছে কেন দেখো এরা এই কাজ করে কামিয়া বইছে তোমরা এটা এরা এই কাজ করে ধ্বংস হয়েছে তোমরা এটা করো এরা এই কাজ করে কামিয়া হইছে তোমরা এই কাজ কর এরা এই কাজ করে ধ্বংস হয়েছে তোমরা এই কাজ করো না এই জন্য কোরআনে ঘটনা বলা হয়েছে কোরআন করে ইতিহাসটা তুম আর আগে বলছিস তার না মতো কিন্তু করতে পারলে ছয় চারদের মাঝে মধ্যে কনফার্ম থাকে এবং রিপোর্ট দেয় তোমরা কি কাজ করে তুমি আমার আদর্শ আস্তে কাজটা করে লাভ দিয়ে একদম জড়াই করে তুমি একমাত্র রাখতে করে। জানে যে এই কাজটা করতে পারলে আমি বাবা বলি আপনাদের জন্য নয় আপনারা তো আমাদের নিয়ে আমরা যে ওয়াশ করি আমাদের নিতে মধ্যে আমি ওয়াশ কর আমি হলে নম্বর ছোট আমার অজের এক নম্বর এখানে আল্লাহ পক্ষ থেকে একা চিন্তা করে মনে করা যায় একা চিন্তা করে মনে করা যায় না তো শুরু করা হয় তো আল্লাহর পক্ষ থেকে ঝাঁট দেওয়া ওটা হয় বহু দিন গেছে আমি রাস্তার চিন্তা করতে আজকে আমাদের কোন অধিকার নেই আমরা চাইলেই করতে পারি না আমাদের জবাব দিয়ে আস পাওয়া দিয়ে আল্লাহ ওইটাই করায় যেটা আল্লাহ চায় যেটা আল্লাহ চায় সেটা আল্লাহ গায়ে নুসরত হয় সেই নুসরতের কারণে আল্লাহর পক্ষ থেকে কথাগুলো আসে সেই কথাগুলো আমরা মনে করি যে আমি বললে বলে আমি আমাকে বলতে বলতে এই সতর্কতা আমারও লাগবে আপনাদের আমার কবি বিয়ে আছে আর আমিও কি পুক্ত না এই জন্য আমাকেও সতর্ক হবে আপনাদেরকেও সতর্ক আগে ফটোয়া দিবেন দুই নম্বর মাথা ঠিক নেই কোন সিদ্ধান্ত তালা কেন কোন সিদ্ধান্ত নেবেন না তালা খোলা অন্য কিন্তু না অফিসিয়াল কাজ করবে কোন কারণে কংগ্রেস খেল তার একটি সিদ্ধান্ত দেবেন বলে দেওয়া হচ্ছে সপ্তাহে দেখা যায় হিসাবে লেখছে রাতটা একটা মেঘ রাগটা কি সূর্য রাগ যখন ওঠে বেচনা নামক সূর্য আপনাকে পস্তাইতে হবে লজ্জিত হইতে হবে অনেক খেসার দিতে হবে এখন এই ঘটনা ঘটে ওই ছেলে কাঁদতেছে মেয়েও কাঁদতেছে তালাকি বন্ধুত্বপূর্ণ গুলি আছে ওটা কিছু লেগে যায় উদ্দেশ্য দরকার ওরা গুলি বিনিময় করে হাত ঠিক করে তার লাগে মানুষ পারা নিয়েছিল তালাক এরকম গুলি এই কথা বললে হবে না কিন্তু আমার তো তালাকে নিয়ে এসেছিল না হবে ছেলে পালক ছেলে ছেলে এর বি সাথে হল না তালাক দিয়ে এই মহিলাটা খুব জ্ঞানী বলছে করার জন্য ওই সংরক্ষণ করার জন্য এই ধরনের রহলে দরকার হুজুরে পিসে থাকি কারণ একটা প্রভাব ছিল তাকে যায় দর্শনীয় পালক ছেলে তালাক দেওয়া স্ত্রীকে বিবাহ করা যদি কোন কারণে তার স্ত্রীকে তালাক দেয় তাহলে এইটাকে বিবাহ করা কোনো দর্শন কিছু না। জাহেলি আছে তারাক্ক দিল পালন করবায় স্ত্রী কে বিবাহ করা যাবে না কেউ বললেন সাংঘাতিক বিতর্কিত ওইটার কারণে হুজুরে হয়েছিলেন তখন আল্লাহ পথ পেগের ধমকি জয়নাবের ঘরে চলে গেলেন আল্লাহর অর্ডার ঘরে আল্লাহ আসতে আমার সাথে তোমার বিবাহ করা তুমি আমাকে আসার জন্য অর্ডার আর কি বললেন যেহেতু জয়নাবেন না উনি মনে করছেন আমার তো দেখা গেছে অনেকগুলো মানসিক প্রস্তুত ছিলেন না আল্লাহ তাল্লাহ ধমকি দিয়ে পড়াই কেন ধরে? সংরক্ষণ করানো সম্ভব ছিল না অথচ ওইগুলো সংরক্ষিত হইতে হবে ওইগুলো উন্নতের সামনে আসতে হবে তাদের পারিবারিক জীবনে এগুলো বাঁচানো হবে তাই জরুরি কেন আছে যাতে আমাদের অনুসরণ করতে কোনো বেগ পাইতে না হয় এইটা তো কোনো নমুনা পাইলাম না এই কথাটা বলতে না হয় তারপরে আজকে এগুলো কি আজকে এই মর দিয়ে এই প্রভাব লাগে মুসলমানদের মধ্যে কি করা হয়েছে চালু করা সামাজিকতা কিভাবে সামাজিকতা দেখতে হয় এই সব দায়ে দিল কিন্তু সামাজিকতা কোনটা করলেন এটা খবর নেই বড় বড় পোহর এবং সেটাকে সম্মান করে না দুনিয়াতে যদি কোনো সম্মান থাকতো আশা রাতে কোনো থাকতো তো আল্লাহ সকল বিবাহ করার সময় আর নিজের ব্যয়ের বিবাহ দেওয়ার সময় ঠিক করলে নষ্ট হয়ে যাবে ঠিক করবা তা আদায় করা নিয়ে থাকবে না কাতারে উঠবা পাঁচ নম্বর তুমি মেয়েদের বিয়ে সময় আটাই লাখ তুমি ছেলে বিয়ে পঁচিশ লাখ চাইছিল কত বড় জুলুম করছিল তখন খবর হবে কারণ একটা মানুষ পঁচিশ বছর চাকরি করে মাস তো তার টাকা দিয়ে সে নাম পঁচিশ লাখ টাকা মহর আয় করতে যায় তার ইনকাম কত পঁচিশ বছর একটা মানুষের গড়ি বছরের কত দিতে হয় তাহলে আর বাকি খরচ কি দিয়ে করবে কত করে এই আমাদের সমাজের আছে মূল সিস্টেম হলো আগে মহিলারা দেখবে ছেলে মেয়ে দিতে আগে মহিলারা দেখে আসবে মোহর চিকিৎসা করা হয় এই দুটা ঠিক মেয়েরা রিপোর্টগুলো ভালো মোহরও সরিয়তের সাথে মিল আছে এখন ছেলে বিয়ে হয়ে যাবে আমরা ভুল করি কোথায় প্রথম দেখেন ছবি ছবি তোলাই তো হারাম বোঝা যাবে আর আপনার ছবি দেখলেন কেন তারা উঠাইল কেন এই যে আরাম দিয়ে বিস্তা করলেন বলো তারপরে ছেলে দেখে ছেলের মামায় দেখে ছেলের বন্ধু বান্ধব দেখে আর এত লোক দেখা যায় না বিয়ের আগে এখন মহরে আলোচনা করবে তেমন পছন্দ হয়ে গেছে এখন তোমরা যাই মেটেছে পছন্দ হয়ে গেছে ওই মেয়ে তার মনের কিনে ওই মেয়ে কখন যা করে দিতে না মানলে বিয়ে হবে না আগে একটা বিয়েটা আমি আরো করা ছিলাম আমরা মেনে নিলাম ছেলে তোর পরে আবার মেয়ের বাপ বাড়ি রে দাঁড়ায় না আমার পরিবারের লোকজন দাদি নেই বিশ লাখ না হলে তবে ছেলে বললাম আল্লাহ শুক্রিয় আদায় করো বহু বড় গজবটা আল্লাহ বাধাই দিবে গজবী যা বিশ লাখ তার বহু বড় চালেন আজকে ছেলের জন্য গজব আল্লাহ সুখ্রিয় আদায় করো আল্লাহ তবে গজবকে বাধাই যাদের এত বড় ডিমান আল্লাহ বাইরে মেয়ে নিয়ে তুমি সুখী হচ্ছে এইগুলো ফলন প্রথা এইগুলো মানার জন্য আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানো হয়নি আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে আল্লাহ নতুন কি করছে তাহলে মহৎ পঁচিশ হাজার বাড়লে কোন মৌলবীর বিয়ে না পড়া মৌলী আল্লাহ কোরআনে সুযোগ রাখছে বিয়ে করার পরে তোমার স্ত্রীর খুশি হয়ে যাও খুশি হয়ে মহার বাড়াই দিতে চাও তারা এতে বিয়ে হয়ে যায় আপনার বেশি দাওয়া দিয়ে পরে আপনি কে মানা করছে আপনি বেশি দিতে পরে দিয়ে এখন বহরে ফাঁপে মিলে হয়ে যায় অসুবিধা তারই আমাকে পয়দা করা হয়েছে জন্য। আপনাকে আমাকে সৃষ্টি করা হয় এইগুলো ফলো করে আপনি আমি চার নাম থেকে রাখতে পারব না আমি আরো বরং ব্যস্ত যে সামাজিকতা আর আধুনিকতার নামে সন্দেহ এরা রসুন পাকড়াও পাবে আমি কি করেছিলাম তুমি কি করেছিলে সুপারিশে আসবো খুব ভাব সবক দিচ্ছিলাম আপনাদেরকে নিম্নমানের কাছে আর আল্লাহ প্রতিবান হওয়া আপনার চেষ্টা করতেছেন আপনার লোকদেরকে দেওয়া দিচ্ছেন সে পায়ে হেঁটে বস্তিতে আসবেন প্রত্যেক এক বছর রোজা এক বছর নকল নামাজ প্রত্যেকটা এক বছর নকল রোজা এক বছর নফল নামাজ বছর হলো দুই বছর পরিবর্তন হবে মস্তিটা হাজির তিন নম্বর পায়ে হেঁটে আসতে হবে হাওয়া চলে যায় নম্বর ইমানদারি লিপার পর হবে দুটা দিতে ভালো দেখবেন সামনের কাতারে জায়গা খালি আছে কিনা খালি থাকলে ওইখানে যাবে সামনের কাতারে জায়গা রেখে পিছনে বসা শরীরিকাজ গোনা হবে তাই সামনে খালি রেখে গোনা হবে তো উভয় কুৎবাকে মনোযোগ সহকারে শুনতে হবে ছয় নম্বর কুটবার মধ্যে কোথা কোন কিচ্ছু করা যাবে না বাক্স কামানো যাবে আপনাদের কাছে নবীদের সুন্নত নেই আপনাদের কাছে নবীদের সুন্নত আছে সেখানে তোমার বয়সকে দেখে নেবেন আমি আবার বল অন্য কোন কথা কাজ না করা আপনার কাছে মুখস্ত হয়ে গেছে না এই কথা কাজ করে কিলা লাভ হবে আপনি যে এইটা এই তোমার সবক সামনে তোমাকে এই সবক আপনাকে দিতে হবে এটাকে বলা হয় তোমার বিশেষ আমল কি বলা হয় তোমার দেওয়া হলো এটাকে বাস্তবায়ন করা অন্যকে দাওয়াত দেওয়া অস্বীকার করে আমার দেওয়া হওয়া না আজি ঢাকুর আলম